জাবের ইবনে আবদুল্লাহ হদাল আনু হতে বর্ণিত নবী সাল্লাই সাল্লাম বলেন আমাকে এমন পাঁচটি বিষয় দান করা হয়েছে যা আমার পূর্বে কাউকেও দেওয়া হয়নি এক আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যে একমাস দূরত্বেও তা প্রতিফলিত হয় দুই সমস্ত জমিন আমার জন্য পবিত্র ও সালাত আদায়ের উপযোগী করা হয়েছে কাজেই আমার উন্মতের যে কোনো লোক ওয়াক্ত হলেই সালাত আদায় করতে পারবে তিন আমার জন্য গনিমাতের মাল হালাল করে দেওয়া হয়েছে যা আমার পূর্বে আর কারোর জন্য হালাল করা হয়নি চার আমাকে ব্যাপক সাফায়াতের অধিকার দেওয়া হয়েছে পাঁচ সমস্ত নবী প্রেরিত হতেন কেবল তাদের সম্প্রদায়ের জন্য আর আমাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য